الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونرضى بالله ربا وبالإسلام ديناً الله عليه على سيدنا محمد وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استجيبوا لله واديروا إذا دعاكم لما يحييكم আমরা যে দুনিয়ার মধ্যে আসি এর বাস্তবতা কোরআন শুনার আলোকে তো একটা আছেই স্বাভাবিক দুনিয়ার একটা সৃষ্টি হিসেবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাইতেছি যে এর কোনো স্থায়িত্ব নেই একদল লোক আসতেছে আবার নির্দিষ্ট সময় পর বিদায়ী হয়ে যাচ্ছে আবার নতুন রা এসে স্থান আবাদ করতেছে যারা একবার যাচ্ছে আর কোনো দিন ফিরে আসতেছে না যারা আল্লাহ বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না এরা এটাকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ মনে করে তাদের দিল এর চেয়ে বেশি আর প্রশস্ত হয় না তাদের উক্তি কি মা হিয়া ইয়া তুন দুনিয়া নাম তুয়ান হিয়া এগুলো হলো আমাদের দুনিয়ার এই জীবনটা এখানে কেউ মৃত্যুবরণ করে আর কেউ জীবন নিয়ে বেঁচে থাকে যে দিন থাকার এই জীবন মৃত্যুটাই সব আল্লাহ আলমিন কি বলেছেন জীবনই হলো প্রকৃত জীবন আসলে প্রকৃত অবস্থা কি সব মানুষ ঘুমন্ত আছে যখন মৃত্যুবরণ করবে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 এখন তোমার চোখের পর্দা সরে গেছে এখন তোমার তীব্র হয়েছে চোখ এখন দেখতে পায় আসলে এতদিন আমরা কিসের মধ্যে পরে আছি একটা অন্ধত্বের মধ্যে পরে আসি একটা আবরণের ভিতরে ঢাকা আছি আমরা আসলে এর কোন প্রকৃত বাস্তবতা নেই কিন্তু আল্লাহ রবুল্লা আলম এটাকে এমন গুরুত্বপূর্ণ বানিয়েছেন যে দেখেন আমাদের সবাই উত্তর দিয়েছে মোমেন কাপের সবাই উত্তর দিয়েছে কি বালা যে অবশ্যই আপনি আমাদের রব সেই রঘুবিরতের এই যে স্বীকৃতি আমরা দিয়েছি সেটার সত্যায়নের জন্য বাস্তবায়নের জন্য আল্লাপ এই সময়টা নির্বাচন করেছে এরপর থেকে কিন্তু আমি আল্লাপাকের জ্ঞানে অস্তিত্বমান অবস্থায় কি চলে আসতেছি আদম আসলামের সন্তানরা সবাই আদমকে মাটি দিয়ে তৈর করছে ঠিক কিন্তু এর পরবর্তীতে আদমের সন্তানরা সবাই কিন্তু আদমের পিঠে ছিল সুক্ষ খুশি রাখারেই হোক কোথায় ছিল কেমন পর্যন্ত যত জন ব্যক্তি জন্ম নিবে সবাই সন্তান আর সবার ভিতরেই ওই বীজ বিদ্যমান। যে রবকে এটা মোমেন হোক কাফের সবার ভিতরে এটাকে বলে ফিত সৃষ্টিগত ভাবে সবার ভিতরে কে আছে আল্লাহ যখন মক্কা বিজয় হয়ে গেল তো ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে আগামী চার মাসের ভিতর যত কাফের এলাকায় আছে আরবের এলাকায় সবাইকে কি হয়ে যেতে হবে মুসলমান হলে তো কোনো কথা নাই আর মুসলমান না হলে আরব ছেড়ে দিতে হবে থাকতে পারবে না আরবের মতো বেশিরভাগই মুসলমান হয়ে গেছে অল্প সংখ্যক কিছু তারা আরব ছেড়ে দিয়েছে তো এই অল্প সংখ্যকের ভিতরে একদিন ছিল ইকরামা ইবনে আবু জাহিদ আবুজাহেব যে বড় নেতা ছিল তার ছিল ইক্রাম এও ইসলাম কবুল করবে না আর ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হয়েছে ইয়ামানের অঞ্চলে পচার পর সে অঞ্চলে বসার পর এক সমুদ্র এক নদী পাড়াই দিবে নৌকার মধ্যে উঠছে উঠছে ঝড় তার সাথে তো তার সাথী সঙ্গী যারা ইসলাম কবুল করবে না ওই মারকা কাহেরাই সব মিলে আল্লাহকে ডাকা শুনে সবাই কে ডাকে আল্লাহ ঝড়ের মধ্যে ডাকো আল্লাহর ঈদ ডাকো তখন আর ওই অন্য অন্য দেব আশ্রয় এগুলির কথা কল্পনা থাকে না সবাই আল্লাহকে তখন সে বলতেছে যে আল্লাহকে এই যদি ডাকতে হয় তো আমরা কেন তোরা যদি যে দেব শক্তি নাই আল্লাহ আসলে বাস্তবে মানুষের প্রকৃতির ভিতরে বীজ হিসাবে রেখে দিয়েছেন কি আল্লাহ রবুল্লা আলম আল্লাহর রব এখন এই ফিতরটাকে কেউ ঠিক রাখে আর কি করে দেয় পারিপার্শ্বিকতাই হোক বা দুনিয়ার স্বার্থে হোক লোভে হোক ভয়ে হোক যেকোনো ভাবে হোক এই প্রকৃতির চাহিদাটাকে প্রকৃতির সর্বপ্রথম মার রব মান রব তোমার রব রবকে যদি ওখানেও তো রব স্বীকার করেছি আমরা সবাই আল্লাহকে এখানে যদি আল্লাহকে রব মানা হয়ে থাকে তাহলে প্রশ্নের জবাব সহজ সেটা আসলে কোন আরবি ভাষা জানা বা অন্য কোন যোগ্যতার উপর নির্ভরশীল কাজের উপর নির্ভরশীল আল্লাহকে রেছে প্রশ্নগুলোর জবাব হয়ে গেলে পরবর্তী ঘাঁটি গুলি কি সহজ আর এখানে যদি আটকে যায় পরবর্তী ঘাঁটি গুলো কঠিন আর ছুটতে পারবে না আলহামদুলিল্লা আল্লা তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের শুধু ভিতরে অবস্থায় গাছটা হয়েছে কালিমাতুন পবিত্র বাণী এর শিকর মূল ওটা ভিতরে প্রতীত আর এর শাখা প্রশাখা আকাশে বিস্তৃত ইমানের সাথে এক হাদিসের মধ্যে আসছে ধ্বংস হয়ে যাওয়া আল্লাতালার কাছে নগণ্য এবং ছুট একটা মুসলমানের অন্যায়ভাবে এক ফুটা রক্ত ঝরার চেয়ে অন্যায় একটা মুসলমানের এক ফুটা রক্ত ঝরবে এটা না ফুটা রক্ত ঝরবে তার অন্যায়ভাবে ভাবে এটা আল্লাহের কাছে এত ঝঘন্য এত মারাত্মক যে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এতটুকু মারাত্মক এবং জঘন্য না আমরা যদি অশান্তি বলি বিশৃঙ্খলা বলি ফেতনা বলি যাই বলি মানে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এত বড় ফেতনা না এত বড় ফাঁসাদ না এত বড় অশান্তি না এত বড় মারাত্মক না এত বড় জঘন্য না একটা মুসলমানের অন্যায় অন্যায়ভাবে ধরা যেই পরিমাণ ফেতনা যেই পরিমাণ ফাঁসাদ যেই পরিমাণ অশান্তি এবং যেই পরিমাণ জঘন্য করা আর আজ আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি আলমিন কারণ একটা মুসলমান সে মুসলমান হয়েছে আল্লাহর রবু বিহে বিশ্বাস করে না এই হিসাবে আল্লাহর রবু বিশ্বাস রাখে আল্লাহর রবু বি আছে। এমন প্রত্যেকটা ব্যক্তি পুরো পৃথিবীর আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত জানা আসবে সবাই একটা দেহ সবাই কয়টা দেহ একটা দেহনা দুদিহীন ও তাহীন একটা দেহের মত আইন হু ইস্তাকা কুল্লু হু তার চোখ যন্ত্রণাকাত হইলে পুরা শরীর যন্ত্রণায় অস্থির এরপরে রসুল বিভিন্ন অঙ্গের নাম নিয়ে বলেছেন মানে কোনো অঙ্গের মধ্যে যদি অস্থিরতা আসে পুরা শরীর কি হয় অস্থির হয় এমনটা হয় না শরীরের অঙ্গ অন্য নঙ্গ প্রত্যঙ্গ এটাকে বলে তোর কষ্ট হচ্ছে তুই তোর কষ্ট নিয়ে পড়ে থাক আমি আমার অন্য অন্য আনন্দ উপভোগ করতে থাকি চোখের কষ্ট কানে বলে না এখন আমি গান শুনব পায়ে বলে না আমি কোন বিনোদন স্পটে যাব মুখে বলে না যে আমি এখন কি করব গান করব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 এই হিসাবেই প্রত্যেকে নিজের ইমানের মাপকাঠি আসলে সে কোন পর্যায়ের মুমেন্ট মৃত্যুর পরে আসরের মাঠে হিসাব করার আগে দুনিয়ার মধ্যে সেখানেও তো নিজেই করতে পারো কারণ যখন নাকি আমল্লামার সামনে দেওয়া হবে বলা হবে ইকরা কিতাবিন তোমার কিতাব তুমি পড় তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট সেখানে গিয়ে প্রকৃতভাবে ভাবে নিজের আমল নামার দিকে আমলের দিকে সে দৃষ্টি দিবে এই জন্য বুঝবে যে আসলে কোন তার কি ফল হওয়া উচিত আমি কোন পর্যায়ে এখানে দৃষ্টি দিচ্ছি না বলে আমরা উদাসীন থাকতেছি বলে মাপতে পারতেছি না আমি কোন পর্যায়ের ইমান দাম কিন্তু আসলে যদি কেউ দৃষ্টি এখানেও সেও মাপতে পারবে যে সে আসলে সে কোন পর্যায়ে আসলে আখেরাত এটা কোনো আজগুবি বিষয় না এটা কোনো অস্পষ্ট কোনো বিষয় না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 আশেরাতের পুরা জীবনটা আগামীকাল আজ এবং আগামীকাল আজ বর্তমান জীবনটা তুমি গড়লে কিন্তু আগামীকালের জীবনটাই তুমি ক্ষতিগ্রস্ত হবে কেউ এটাকে কি বলে না লাভবান হওয়া বলে না কিন্তু আজ যেভাবে হোক সময়টা কেটে গেল কিন্তু আগামীকাল সে লাভবান হই তাহলে সেই প্রক্রিয়া লাভ। আর এই দুনিয়া এবং আসেরাতের আগামীকাল আর আজ এর ব্যবধানটা কি পরিমাণ সেই আগামীকালটা এই আসলে প্রকৃত জীবন প্রকৃত জীবনের গ্রস্ত হয়ে এই অস্থায়ী স্বপ্নের জীবনের মধ্যে স্বপ্নে অনেক কিছু ভোগ করার কোনো মূল্য নেই যদি আমরা বাস্তব মানবিকতার দৃষ্টিতে শরীরের এই বিধান দৃষ্টিতে নিজেকে তুলনা করি মাফি তাহলে আমি বুঝতে পারবো আমি পরকালে গিয়ে কোন পর্যায়ে পুরস্কারের উপযোগী তিরসীল তারা যদি গড়ার পিছনে লেগে যেতেন আর এই কুরবানি গুলো না দিতেন আমরা তো ইমানের কি বেদাম খবরই পেতাম ওরা এইভাবে নিজের জীবনকে বাঁচাইয়া দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন নিজের জীবনকে রক্ষা করে করে দুনিয়ার দৃষ্টিতে এর জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দিয়েছে আর আল্লাহর দিনের জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দেওয়া এটা আসলে বাহ্যিক দৃষ্টিতে ব্যর্থতা আসলে এটা কি না ব্যর্থতা আল্লাহর হুকুমের ব্যাপারগুলো এমনি সবগুলো যে বাহ্যিকভাবে দেখতে এগুলো দেখা যায় কি ব্যর্থতা কিন্তু এর ভিতরেই সফলতা লোক আর দুনিয়ার স্বার্থে কাজ করায় বাহ্যিকভাবে দেখা যায় যে স্বার্থ এর ভিতরেই ব্যর্থতা অনেক উদাহরণ আছে সুদ কে আল্লাপাক মিটিয়ে দেন আর সাদা খা কে আল্লাপাক বৃদ্ধি করে দেন সুদর তো কি আমি একশো দিলাম একশো দশ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 রসুল সাল্লাম আরবের রীতি ছিল ছোট বাচ্চাদেরকে যেহেতু আরবি না হাফসাদ থেকে লোকজন আসে ওরাও এখানে এসে নিজেদের ভাষায় কথা বলে ইমান থেকে লোকজন আসে ইরাক থেকে লোকজন আসে আরো বহু দূর দূর থেকে আমি চীন থেকে লোকজন সারা পৃথিবীর থেকে লোকজন যায় বিভিন্ন ভাষা সংমিশ্রণে আরবের শহরের ভাষাগুলো কি থাকে নাই খাটিয়ার কি থাকে এর মধ্যে বিভিন্ন দেশের ভাষা মিশ্র এই আরবের সম্ভ্রান্ত ব্যক্তিরা বা সম্পদশীল ব্যক্তিরা নিজেদের সন্তানদের ভাষাটা বিশুদ্ধ আরবি রাখার জন্য এদেরকে কথা ফুটার সময়টা গ্রামে পাঠায় নাই যখন মুখের গুলি ফুটবে যখন দুধপান করতে আসে এই সময়টা কোথায় পাঠায় নেই গ্রামে পাঠাই রসুলসল্লিসের সময় এই রীতিটা চালু ছিল যে গ্রামে যাদের বাচ্চা আছে এরা মক্কার শহরের কোন ধনী ব্যক্তির বাচ্চা নিয়ে যেত একে লালন পালন করতো পরিচর্যা করত তখন এরা একটা অনুদান দিত তো বড় লোকের সামান্য অনুদান দিলে তো মানুষদেরকে তাদের অনেক কিছু হয়ে যায় এইটাই আর তারা এই জন্য বাচ্চা নেওয়ার জন্য আসত কাফেলা আসতেন এসে রসালাম ইতিম হওয়ার কারণে কিউ রস আসলামকে নেয় ইতিম বাচ্চা ওকে নিয়ে আলালন আমাদের ঘর যাবে আমরা পাবো কি কে দাদা আছে দাদা দিলে এরকম দূর দিব এই কেউ নেয় নেয় রসালসাম আর ওই দিক দিয়ে যেটা আসছিল হালিমাস জানা সেজন্য আমি সংক্ষেপে বলতেছি হালিমাস্লাহ ছিল না বুকে দুধ ছিল না নিজের সন্তানেরই ভালোভাবে দুধ হতো না তারপরও কোনো বাচ্চা যদি পায় নিজেরা এলাকায় সংসারের অবস্থাটা একটু শেষমেশ তার মনের মধ্যে এই কথা জাগ্রত হলো যে পায়নে না তুই এ তিন বাচ্চাটাকে একটু সেবা করে দিই তা না কিছু কিন্তু একটা সেবা হবে তো নেওয়া যায় আর এর কি নাই না এর কাছে কি করবি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 যে যেই পরিমান কোরবানি দিবে আল্লাহর দিনের জন্য সেই পরিমাণ ভাগ্যবান হয় একেবারে মানুষের জীবনের মধ্যে নিজের ইচ্ছা শক্তি যতক্ষণ থাকে তখন সন্তানকেই সে অগ্রগণ রাখে নিজে না খায় সন্তানের মুখে লোক মা খাওয়ায় ঘটনা বলি যখন ইয়াতে ইয়া ইয়ে না সুনামি হয়েছিল না কয়েক বছর আগে পত্রিকাতে একটা ঘটনা যে এক মা তার সন্তান রেনিয়া নিয়ে এই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে সে বারবার ডুবতেছে পানি খাচ্ছে উঠতেছে কিন্তু সন্তানটারে কি ধরে রাখছে আগলায় এরপরে এমন একটা অস্থিরতার পর্যায়ে আছে শেষ পর্যন্ত সন্তান তখন আসলে নিজের মানে আত্মনিয়ন্ত্রণ নাই কি করতেছে সে যখন নাকি বারবার এমন মরণের অবস্থা সন্নিকট হয়ে গেছে আসলে চূড়ান্ত কোন নিজের প্রত্যেকের কাছে প্রিয় কে নিজের জান কেউ আল্লাহ রাস্তায় দিয়ে যাওয়া আল্লাহ পাক কোরআন কি বলে জান আল্লা পথে যে নিহত হয় তাকে তোমরা মৃত বলো নাহতাদেরকে মৃত মনে করো না মৃত মনে করতে না করছেন আল্লাপা আর মৃত বলতেও তাহলে কি সে মৃত আসলে প্রকৃত জীবনের অধিকার এসে বাহ্যিক সে কিন্তু কি হয়ে গেল শেষ হয়ে গেল বা জিজ্ঞেসে কি হয়ে গেছে শেষ কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই জীবন পেয়েছে আর যারা মরে মরে কি হচ্ছে দুনিয়ার জীবন করতেছে তারাই মালান মাসুদ আজাদ সাহেবের একটা উক্তি উনি বলেছেন যে আমরা আল্লাহর শত্রুদের মোকাবেলায় আল্লাহ রবতের সাথে যারা টক করে দেয় তাদের মোকাবেলায় কি করছে দাঁড়াইছে তাদের দেশের কবরস্থান ভরে কি দিয়ে আর কবরস্থানের ভিতরে না দাঁড়ায় দাঁড়ায় নিজেদেরকে বাঁচাই চেষ্টা করতেছে আমাদের দেশের কবরস্থান খালি থাকতেছে না আবাদ হচ্ছে কবরস্থান আবাদ ওদেরটা আবাদ সোহাদা দিয়ে জান্নাতের বাগান হয় আর আমাদের দেশের কি হয় যেহেতু সব ছোট সময় কিরা যায় বুমার আগাতে মরে যায় কেউ বুড়া হতেই পারে না এমন আঠারো বছর যাব তাদের যুদ্ধ চলতেছে আমেরিকানো সারা পৃথিবী মিলে এদের বিরুদ্ধে কি করতেছে যুদ্ধ করতেছে এর আগের যুদ্ধের ব্যাপারে অনেকে বলতো যে উমুকে সাহায্য করে সাহায্য করে দেশের শাসকত কারেন আর আব্দুল গনি বলেন না আশ্রফ গনি বলেন এরা তো আর কার পক্ষে এদের পক্ষে না এই কুকুরি সব মিলে এদের কি কি করতে পারতেছে না শেষ করতে পারতেছে না এদের সাথে চুক্তি করার জন্য বাধ্য হচ্ছে সংলাপে বসার জন্য কি হচ্ছে তারপরে জনবল সবকিছুর দিক দিয়ে সত্তর বার পাকিস্তান থেকে বিমান উড়ে গিয়া রাষ্ট্র মুসলমান মানবাড়ি রাষ্ট্র তাদের উপর কি ফেলেছে সত্তর হাজার বার বিমান পাশের রাষ্ট্র থেকে এদেরকে শেষ করার জন্য এরপর আল্লাহ টিকিয়ে রেখে তারা কি হচ্ছে বিভিন্ন অঞ্চলে কি হয়ে যাচ্ছে ছোট ছোট ইয়ে এলাকা দাঁড়িয়ে যাচ্ছে পুরা যেখানে আল্লাহ শরিয়তকে মানা হয় আল্লাহকে রব মানা হয় সাথে কাউকে কি করা হয় না করা হয় রঘুবিধের পূর্ণতা যেখানে তারা বিধান করতে পারতেছে না যাই হোক এটা আসলে কারো দৃষ্টি যদি খোলা থাকে সে এই বিষয়গুলি কি আল্লাহকে আল্লাহ কে আল্লাহর সাহায্যকে চোখ বন্ধ রাখে সূর্য উঠলেও বন্ধ করে রাখলে সে দেখতে পাবে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে সত্যটা কিন্তু আল্লাহাকে পরিষ্কার করে দিয়েছে আর হাদিসের মধ্যে ভবিষ্যৎটা নিয়ে যে ক্রিয়ামত পর্যন্ত যুদ্ধরত একটা হক জমা থাকবে কেমত পর্যন্ত থাকবে তাহলে সেই জামাতটা কোনটা যে জামাতের প্রথম অংশে রসদ সাল্লা ইসলাম শেষ অংশে ইসা আলহ ইসলাম মাঝে মাহদি আল্লাহ ইসলাম থাকবেন বিভিন্ন দল বিভিন্ন সময় থাকবে তো এই জমাতটাই যারা আল্লাহ রববিয়ত প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে দিচ্ছে এদের আমেরিকার হাতে ও সময় কোঠায় দিতে রাজি হইতো বাহ্যিক ভাবে ওরা এদেরকে ছেড়ে দিত না কেন তাদের এই কষ্ট করতে যে আমরা আল্লাহর হুকুম ছাড়বো না আমাদের রাষ্ট্র চলে যায় আল্লাহর হুকুম চালবো না আমাদের ক্ষমতা দিন ওয়ান হাই প্রশ্ন যখন ইন্তকাল করলেন পুরো আরব কি হয়ে গেছে একটা কুমুর হয়ে গেছে অল্প কিছু এলাকা ছাড়া মক্কা মদিনা তয়ে বাহারাইনের ছোট্ট একটা অঞ্চল এছাড়া পুরারপ কি হয়ে গেছে বিভিন্ন ধরনের একদল না সবার বিরুদ্ধে কি ঘোষণা করেছে এমন না যে যারা একটু বেশি বিগ্রায় গেছে এদের বিরুদ্ধে যুদ্ধ আর যারা একটু কম বিগ্রায় গেছে এদের বিরুদ্ধে বোঝানি কৌশল ব্যাপক ভাবে সেটা আমার দেখার বিষয় এই যে সারা পৃথিবীতে পরে আবহাওয়া স্মৃতিগুলো জেলা প্রতিষ্ঠিত হয়েছেন না হলো কৌশল কাজে লেগেছে না লাগেনি এক তরবারি দিয়ে সব ঠিক করেছে তরবারি দিয়ে তরবারিটা বিভিন্ন ধরনের উপর পড়ছে মোরতারদের উপর পড়ছে জাহিলি জন্মে যারা ফেরা গেছিল তাদের উপর পড়ছে জাগাতার শিকারকারীদের পড়ছে মানে কি করতে আলহামদুলিল্লাহ মুজাহিদিন গ্রুপ যুগে যুগে ব্যবহার করে তালেবানিটা ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ আল্লাপাকের নির্দেশ এটাই মুসলমানরা যখন নির্যাতিত হয় কেন তোমরা তাদের জন্য কি করো যুদ্ধ করো পরিষ্কার কোরআনের ঘোষণা আল্লাপ ব্যবস্থা নির্ধারণ করে দেওয়ার পরে নিজেদের আর কোন অধিকার আছে যুদ্ধ ছাড়া আর কোন ব্যতীত হয়েছি কিন্তু এই ব্যথার আসলে প্রকাশটা ঘটা প্রকৃত অর্থে মুসলমান হিসেবে কোন সুরতে হওয়া দরকার যুদ্ধের মাধ্যমে যদি এটাই না করা হবে তাহলে আসলে আমাদের অবস্থাটা আপসলে এই ঘটনাগুলি তো আসলে একটা কৌতুক কিন্তু কৌতুকগুলি আমাদের জীবনে বাস্তুর হয়ে আছে রুটি মাথায় নিয়ে আমি কি করি ক্ষুধার্ত কুকুরের জন্য কান্না করি রুটি কি করি না দিতে রাজি পাক বলে দিচ্ছে না এদের জন্য তোমরা যুদ্ধ করো আর যুদ্ধ করলে তুমি জয়ী হলে না পরাজয় হলে সেটা তোমার দেখার বিষয় তুমি যদি জয়ী হলো আর যদি পরাজিতাল আল্লাহ পথে যে যুদ্ধ করবে অতবর সে বিজয়ী হোক অথবা নিহত তাকে মহান পুরস্কার দিব আল্লাহর থেকে পুরস্কার তুমি পাওয়ার উপযুক্ত হয়ে গেলে আর কি লাগে আল্লাহ এটাকে আল্লাহ বাড়াইতে থাকবে এই প্রবৃদ্ধির মধ্যে বিনিয়োগ করে আল্লাহর হাতে তার যাওয়া খেয়ে খরচ করে ফেলি দুনিয়ার জীবন খেয়ে ফেলতেছি না কতটুকু খেয়ে ফেলেছি এটা কিন্তু আসলে খাওয়া হয়ে যাচ্ছে আর আল্লাহর হাতে দিয়ে দিলে খাওয়া হয় না শেষ বিনিয়োগ করলে আসা আর সেখানে আল্লাহ আল্লাহ কি উত্তম ঋণ দিবে ঋণ এখানে চাচ্ছেন কে আল্লাহর আল্লাহ দুনিয়ার এমন বড় কোম্পানি বলেন যারা সবচেয়ে বেশি কি দেয় মুনাফা দেয় বলেন একটা নাম করেই করেন সবচেয়ে মুনাফা হয় কোন কি করবে নিজের সব সম্পদ চেয়ারটি বিক্রি করা যেমন লাভ হয়ে আর আল্লাপ বলতেছেন কি আমাকে ঋণ দাও এবং উত্তম ঋণ এটা কি পরিমান বৃদ্ধি পাবে আল্লাহ বলতেছেন যে আমাকে ঋণ দেওয়া এই ঋণ কিসের ক্ষেত্রে দেবে টাকা পয়সা নিজের জীবন সময় মেধা শ্রম আসলে এই সব কিছুই কি করা যায় যায়। শুধু মধ্যে এখানে সীমিত না সম্পূর্ণ যা কিছু আল্লাহ পক্ষ থেকে একজন পেয়েছে সবকিছু সে আল্লাহর জন্য কি করছে রোজা করে আরে ব্যয় করা এটাই পরীক্ষা ব্যয় করতে পারাটাই এটা আসলে নিজের জন্য কি করা এটাকে সঞ্চয় করে জমা করিয়া আর ওই ব্যয় করতে পারলো না এসে জিজ্ঞেস করছেন বকরি কি আছে ঘরে পরে বলছে যে একটা পা রয়েছে রসুন বলছেন পাটাই না আর পরে বকরি রয়েছে তিনি তো বলছেন একটা পা আছে রসল বলবেন কি পাটাই নাই আর দেওয়া হয়ে গেছে। । আর আমরা আমাদের জীবনটাকে নিজেরা ভোগ করে শেষ করে দিচ্ছি এই যদি ওনারা করতেন এখানে হক হালাল ভাবে চা ভাই এখানে আমরা ইমান পাইতাম দিন পাইতাম যদি বসে যে জামার যাবো যে আমার ইমানিয়া আমি আমার জীবন বাঁচাই কৌশলের সাথে চলে যাই আমরা কিভাবে উন্মত নিয়া তুমি উন্মতের একটা অংশ এটা একটা পুরো উন্মত একটা বেহ সেই দেহের তুমি একটা অংশ সুতরাং দেহের এক জায়গায় যখন আঘাত তখন তুমি কি করতে হবে সেই যন্ত্রণায় তোমাকে ইয়া হতে হবে অস্থির হতে এখন আমরা বলবো যে আমি একে অস্থির হয়ে তার কোন লাভ নেই আরো তো দশজন আছে এদের মধ্যে কোনো অস্থিরতা নেই আল্লাহর এমন না যে তুমি অস্থিরতা দেখাবে আর এটার ফল দিতে আল্লাপ করবে না সক্ষম হবে না অন্য না দেখাল অন্যটার জন্য তো তুমি কি না চেষ্টা করবে তুমি যদি আসবে না সেটার দায়িত্ব তোমার মানবাহ তুমি যদি সঠিক পটটা ধরো তাহলে কেউ যদি বিচ্যুত থেকেও যায় তোমার কোন কি হবে না ক্ষতি আমি বলেছি এটা একটা উদাহরণ দিয়ে একটা গাড়ি ধাক্কায় যাবে একদম জন লোকের নিয়োগ দেওয়া হয়েছে যে ধাক্কায় ওখানে নিয়ে যাও দশ জনের নিয়োগ দেওয়া হয়েছে কেন কারণ দশ জনের দরকার আছে আর প্রতিজনকে একশো টাকা করে দেওয়া হবে ওখানে আমি আল্লাহর আলম যেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন গাড়ি ওখানে পৌঁছোখানে আল্লাহর কি কোনো কারোর কোনো দরকার আছে ফলের দরকার আছে না দরকার আছে দুনিয়ার কোনো কিছুর দরকার আছে না এই ব্যক্তিকে দর্শনে পুরস্কার দিয়ে নিয়ে যেতে পারলে নিয়ে যদি যেতে পারত তাহলে কত টাকা পাইতো না থাকার কারণে লাভ হয়েছে এইটাই কারণ বাস্তবতা হইলো কি একা ধাক্কানো তার সংকটটা কষ্টটা বেশি না কম বেশি আর দশ জনে মিলে ধাক্কা তারাও যদি কাজ করতো সংকট কি ছিল কম ছিল কাজ ঠিক এই কঠিনে হাজি ইসলামে একটা জ্বর আসবে কিন্তু জ্বর আসার পরে আবার কি হবে এই গরিব অসহায়ত্বের অবস্থায় পৌঁছে যাবে বা অসহায়ত্বের অবস্থায় ইসলাম ধরনকারীদের জন্য সাহাবা যে সুসংবাদ নিয়ে গেছেন এই সময় হাসানের মাঠে না দুনিয়ার কোন বিজয় দেখে গেছেন কিন্তু শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদকে অথচ দুনিয়ার বিজয়ের কিছুই দেখে যান নাই হোসেন রাজিয়া দুনিয়ার বিজয় দেখে গেছে জান্নাতের যুবকদের রাজা সেখানে রাজ্য পেয়েছে এখানে না পেলে হয়েছে কি এখানে যারা ব্যর্থ হবে তারা তো হোসেন আমরা কেন হীনম্নার শিকার হবো কেন কারণে মন ভাঙ্গার সুযোগ আল্লাহর ডাকে সারা দেওয়ার এখানে বিনিয়োগ করার যদি সুযোগ হাত করে দেয় বারবার কিন্তু কি আসে না সুযোগ আসে না যাদেরকে পাক বোঝ দিছে এই বিষয়গুলি আসলে এই গভীর বিষয়গুলি এত গোপনীয় বিষয়গুলি আসলে কি সবগুলো মুসলমান যারা নামাজ কালাম করতেছে না আমাদের একটা অতিরিক্ত দায়িত্ব নাই শুরুতে জাহাদ করেছিলাম আল্লাহাক কে বলেছে পূর্বে জেহাদের আলোচনা হয়েছে আলোচনা হয়েছে এরপরে আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ এবং আল্লাহ রসলের ডাকে কি দেব সারা দে তারা তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাকতেছে যেটা তোমাদেরকে জীবন দিবে মৃত্যু ঝুঁকি ডাকিস মৃত্যু জানের ঝুঁকি নেই অন্য যে কোনো নেতামালের মধ্যে কিন্তু জীবনের ঝুঁকি নেই নামাজ পড়ার মধ্যে কষ্ট আছে কে ঝুঁকি নেই জীবনের ঝুঁকি নেই হজের মধ্যে অনেক সম্পদ ব্যয় করতে হয় কষ্ট আছে স্বাভাবিকভাবেই কে ঝুঁকি নেই জীবনের নিশ্চিত জীবনের ঝুঁকি শরীরের একটা আমাদের মধ্যে আছে নামতে বিসমিল্লা হয় জীবনের ঝুঁকিটা নিয়ে যাদের কথা আপনি যাবেন মরতেও পারেন ফিরে আসতেও পারেন সাহায্যে আর সবাই বের হয়েছেন যে হয়েছেন অথচ তিনি কেছিলেন আবু ইউবান রসোলের রুট নিয়ে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যার ঘরে গিয়েছে বসছে যার বাড়িতে বসছে সবাই নিশ্চিত হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে কিছা সেই আবহাওয়া যে আল্লাহ তার কতটুকু মার্যাদার রসুলের মেজবান হইতে পেরেছে এতটুকুর উপর ক্ষত হবে আছে এই জেহাদের সেই ফজিলতা অর্জনের জন্য সেই বৃদ্ধ বয়স হয়ে গেছে কোথায় সেই ইউরোপে গিয়ে আমার কবর হয়েছে ইউরোপ আরব থেকে সেই ইউরোপে গিয়ে আমার কবর হয়েছে এটা ইসলামের ইতিহাস গুলি আমাদের সামনে কেন স্পষ্টভাবে আমাদেরকে আমাদের কার্যক্রম শিখেছে এটা আমাদের জীবন মুসলমানের জীবন এটা ছিল মুসলমান যতদিন জেহাদকে ধরে রেখেছে দুনিয়ার বঙ্গুলি সাথে জড়িত হয় নাই দুনিয়াকেও তাদেরকে নত করতে সারা পৃথিবীতে স্থানটা ছড়াইছে আর ইসলাম প্রতিষ্ঠিত হওয়া আল্লাহ প্রতি যত চেষ্টাই হোক এই নিয়ত যত ভালোই হোক এটা তারা কি আসবে না আল্লাহর শত্রু ধ্বংস হবে না দিন কি হবে প্রতিষ্ঠিত হবে না যার আমি আরো বদনাম করতেছি না শুধু আল্লাহ কেই মানা হয় আল্লাহ মানার ক্ষেত্রে করা হয় আমেরিকাতেও তবলিক করা হয় কিন্তু সেখানে আমেরিকার ইয়াগুলো সরকারি নিয়ম নীতিগুলো মেনে না আল্লা সাথে সাংঘর্ষ করবো যতটুকু কোরআনের কথা বলার কোরআন এর জিয়ায় ব্যাখ্যা বলার করার তোমরা অনুমতি দেবা ততটুকুর ওপর ঠিক এর বেশি আমরা করবো না এটা না তাদের ওয়াদা এবং কার্যকর এটাই কোরআনের সবাই অর্থ তারা করতে পারে সেখানে সবগুলোর ব্যাখ্যা করতে পারে আর এইটা আল্লাহপাকের কাম্য আল্লাহ যে আমাকে ভিক্ষা আবার কিতাবা বিবা আল্লাহ কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না এমন যারা করবে দুনিয়ার জীবনে অঞ্চনা ভুগবে কে মতিনের দিকে নিয়ে যাওয়া হবে এই ভাগ করার অধিকার আল্লাপাকে আমাদের আর পুরা দিন এর মধ্যে আসার জন্য আল্লাহর শত্রু কিছু আল্লাপাক বানাইয়ে রাখছে দুনিয়ার সৃষ্টি নিয়মে অলহকারী হাল মুর্শিখ মুর্শেখ বানাইছে আল্লাহ আর যারা করবে তাদেরকে বুঝাই এটা আল্লাপের প্রকৃতিক ভাবে সৃষ্টিগত ভাবে আল্লাপের এই বিধান রেখে দিয়েছে যে এদেরকে নাম বোঝানোর পরে কাজ হইছে মক্কা নদী ইসলাম প্রতিষ্ঠিত কি বোঝানোর পরে কির মাধ্যমে যুদ্ধের মাধ্যমে শক্তির মাধ্যমে যারা বুঝার মাধ্যমে মানবেন এমন মানুষ পৃথিবীতে মধ্যে কি আসে লাগে এই জন্য হাদিসের মধ্যে পরিষ্কার আসছে যে উমির নির্ধার দেওয়া হয়েছে যুদ্ধ করতে আমি কেমন পর্যন্ত সময়ের জন্য মানুষকে লাইলাহ গ্রহণ করার ব্যবস্থা হিসেবে আমাকে তরকারের নির্ধার দেওয়া আমরা যে বিভিন্ন ধরনের দ্বারা মুক্ত হয়ে গেছে পিছনে কোন তরবারির পৃষ্ঠপোষকতা না ছিল যদি হয়ে থাকে তাহলে এর পিছনে দেখা যাবে যে কোন তরবারির কি ছিল ছিল কোন মুসলমান রাজাবাদ তরবারির সে শক্তির কি ছিল পৃষ্ঠপোষকতা ছিল তখন তাকে যতটুকু কাফেরা কবজা করতে পারতেছেন ততটুকু মুসলমানদের কুণ্ঠাসা করতেছে আমাদের দেশে কিছু কিছু সার দিয়ে রাখছে আমেরিকাতে কিছু কিছু সার দিয়ে রাখছে চীনে দেখেন কি অবস্থা করতেছে মুসলমানদের আল্লাপাক কোরআনে বলে দিয়েছে কিছু সার দিয়ে সাথে কম্প্রোমাইজ করে মিলামিশে আমরা কি করি চলি আমরা নতুন করে আল্লাহর দিনকে আল্লাহ পর কিন্তু বলে দিয়েছেন কখনো সম্ভব নবীরা পারে নাই আল্লাহ কি করে নাই পারে নাই আল্লাহাক আল্লাপাক আল্লাহর শত্রু যারা আল্লাহ হবে কিভাবে বাহিনী হিজবুল্লাহ এবং হিজবুল সাহিতান দুইটা একটা বিদ্যমান বাস্তবতা বাস্তব এই দুইয়ের মধ্যে কি হইতে পারে হইতে পারেনা কিন্তু এখন এমন কৌশলী বেড়েছে পৃথিবীতে মুসলমান নামদারী ব্যক্তিরা যে দুইয়ের মধ্যে কি করে মিল করে আশ্চর্য ধরনের অবস্থা খানা আর পায়খানা এতটুকু বেশ কম এতটুকু আসলে দু একই তারা বললেন না কি তো গতকাল এই পায়খানাটাই তো খানা ছিল আজকে আমি পায়খানা হয়েছে আরে আজকে যেটা হয়েছে সেটার বাস্তবতাটা কি দেখি এক একটার মতো আছে যে কাছে শেখি মুসলমান যে মুসলমান শেখি কাকে যে আল্লাহ শত্রু সেখানে জাহ্নাত একটা আলাদা অস্তিত্ব বিদ্যমান একটা বস্তু জাহাত বিদ্যমান আলাদা একটা অস্তিত্ব আল্লাহ সৃষ্টি সেটাও ঘরবে সবে কেমন কেমন হবে সব এখানে একসাথে থাকতেছে তাহলে ওখানে একসাথেই থাকবে আর বাস্তবতা এটাই যারা ওদের সাথে একসাথে থাকবে ওখানে ওদের সাথে একসাথে যারা ওদের থেকে বিচ্ছিন্ন ইনশাল্লাহিন্ন হাদিসে পরিষ্কার রসল বলছেন তোমাদের জীবনটা যেমন ভাবে কাটবে মৃত্যুটা সেভাবে হবে যেভাবে মৃত্যু হবে সেভাবে হাস যাদের সাথে দুনিয়াতে চলেছ তাদের সাথেই তোমার কি হবে হাস হাস এবং তাদের সমশ্রেদেরকে তাদের সঙ্গীদের অপরাধ যে করেছে অপরাধ যে হয়েছে উভয় কি অপরাধীদের সাথে যে সংযোগ রেখেছে উভয় অপরাধী বর্তমানে আমাদের উপর না কুহুরী শাসন ব্যবস্থা একটা মুসলমান এটা কি করতে পারে না মুসলমান পরিচালিত হবে কার শাসনে হাল্লার শাসনে মানুষের বানানো শাসনে এখনই কুহুরী ব্যবস্থাটাকে উৎখাত করা এটা প্রত্যেকটা মুসলমানের উপর কি খরচ কাফেররা যে আক্রমণ করে রেখেছে সেই আক্রমণ গুলি প্রতিহত করা কুহুরী ব্যবস্থাগুলিকেও প্রতিহত করা এগুলি কি করবো না এ সবগুলো ফরজে আইন হয় আর দিলের ভিতরে কোন না থাকবে মনকারের ব্যাপারে সে কি থাকবে না কোরান করো নামাজ করুক কিন্তু কি হবে না সে ইমানদার পরিষ্কার আসছে যে মুন কারের ঘৃণা যার দিলের মধ্যে কি নাই তার দিলের ভিতরে কি নেই ইমান এক জনপদাক নির্দেশ দিচ্ছেন আল্লাহকে স্মরণ করতেছে সে তো কোন আল্লাহ নির্দেশ আলাইহি এই শহরটাকে উল্টায় দো এই ব্যক্তির উপরও অন্যদের উপর কারণ সে সমাজের এই প্রচলিত অন্যায় অপরাধের কারণে তার চোখের চামড়া কি হয় না সাগরে যখন সমুদ্রে যখন জাহাজ ডুবে যাবে এখন জাহাজের যাত্রী কেউই সাথে পারে পারেন আপনি একা সাথে পারে। সবাই যখন ঝাপড়ায় আপনাকে ধরবে আপনার এই একা হাত পা নানান ঠিক আসলে এখন আমরা যেই অধীনে আছি প্রত্যেকে নিজের সংসার নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে যায় তাহলে বাচ্চার আসলে ব্যবস্থা নেই এই অবস্থায় আমি কি দেখতে পারি না থাকতে পারি না রসুল সাল্লা ইসলাম আক্রমণ হওয়ার পরে কি অবস্থাটা হয়েছে দেখেন নামাজের কত গুরুত্ব ইসলামের মধ্যে কিন্তু মদিনে যখন আক্রমণ হলো অবস্থাটা এমন ধারাইলো যে পরীক্ষা যদি পাহারা না দেওয়া হয় যে কি মহে পরীক্ষা জোহর কাজা হয়েছে আসর কাজা হয়েছে বাগরিব কাজা হয়েছে এসা রে গিয়ে ওনারা একসাথে সবগুলো কি করেছেন করেছেন নামাজের গুরুত্ব ইসলামে কত কিন্তু ইসলামের সীমান্তের পাহাড়ের জন্য এখানে কেউ কি ছিলেন না রমজানের রোজা ফরজ না আল্লাহাকুরানি কীছে যে রমজান যখন আসবে রোজা রাখা ফরজাল ইয়াছে কিন্তু যুদ্ধের স্বার্থে কেউ কি রোজা অন্য রোজা রাখলে বাহ্যিক ক্লান্তি তো আসবে আসবে না রোজা এক দুই সাহাবি রোজা রেখে রেখেছি এক দুইজন সাহাবি কি করছিলিস রোজা রেখেছিলি রসম সংবাদ পাইছে ওরা তো খুব বুজুর্গ হয়ে গেছে রোজা রসুল রসেনসা এলোকগুলি নাফরমান রমজানের রোজা রাখলে নাফরমান হ্যাঁ এখানে অনেক কথা আছে বাকি বাস্তবতা হলো যখন আইন হয়ে যায় তখন দুনিয়া একটার পর একটা দুনিয়া বাড়িতে থাকা দুনিয়ার প্রতিষ্ঠায় চিন্তা থাকা একটা মুমিনের শান আর থাকে না এটার জন্য যান মাল জীবন নিজের সবকিছু উজার করে দিয়ে সম্পৃক্ত হয় এটা হলো দিনের দাবি আল্লাহ বলছেন আল্লাহ যখন ডাকবে আল্লাহ রসল যখন ডাকবে তোমাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহ প্রকৃত জীবন পাবে আমি আসলে কথা অন্যদিকে গিয়েছিলাম আবুকার সিদ্ধিদা অবস্থাটা উদাহরণ হিসাবে তিনি সৈরতের একটা হুকুম একটা হুকুমও একটু হের ফের কি করেন নাই দেন নাই এর জন্য কি চালাইছে সেই নমুনাটা আলহামদুলিল্লাহ তালেবানরা কি করে এই যুগে দেখা দিছে যে আল্লাহ একটা হুকুম কোন মুসলমানকে হাতে অর্পণ করা যাবে হা পরিষ্কার আসছে মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমান আলা ভাইহু আল্লাহ ইউসলিমু যে তাকে নিজে লাঞ্চলিত করবে না অপদস্থ করবেন এবং তাকে শত্রুর হাতে সুপর্দ করবে না আল্লাহ একটা সারা পৃথিবীর আল্লাহাদেরকে দামি না তারা দামি বানাইছেন দিয়েছেন নমুনা দেখছেন যে আল্লাহর সাহায্য এখনো আছে বদরের যে সাহায্য ছিল এই সাহায্য এখনো কি বদরের যুদ্ধে সাহাবাহিক ছিলেন তিনশো তেরো আর কাপড় ছিল এক হাজার তিন গুণ বেশি আর বর্তমান এই আতালেবানদের যুদ্ধের মধ্যে এরা কয় হাজার আর এদের তুলনায় ওই শক্তিগুলি সংখ্যায় কত গুণ বেশি সেই আবার প্রকাশ করেননি চোখ থাকলে বদরের যুদ্ধ দিয়ে যেমন অনেকে হেদায়াত হয় নাই এখনো এই গুলো চোখের সামনে থাকার পরে অনেকে কি পাচ্ছেন হাদায়াত পাচ্ছে না আসলে এখন আমাদের বিষয়গুলি আসলে নিজেও উপলব্ধি করা দরকার এবং পেরে শান্ত হয়ে যাওয়া দরকার সম্ভব আর যোদ্দুরশাল আমি আল্লাহ পেয়ে যা আর যদি এই অবস্থায় আমি নিজেকে বাঁচায় রাখি আল্লাহর কাছে উজর করার কিছু থাকবে এখানে নিজেকে বাঁচায় রাখার কিছুই নেই আর যে উজাড় করে দেবে সে আসলে নিজের জন্য কি করবে জামা করবো এটা কি ছিল একটা ফরজে আইন যুদ্ধ ছিল না রসুল চাঁদা সংগ্রহ করেছে সবাই চাঁদা চাইছে সবকিছু তার সেনাবাহিনীর বিশাল একটা খরচ কি করছে এমনি সম্পদ ছিলেন বিশাল রসুল উসমান কি বলেছিলেন যে আজকের করে উসমানি কোন না করে কোন কি দুনিয়ার দৃষ্টিতে উনি খলিফা হন নাই দুনিয়া ভোগ করার জন্য উনি খারাপ উনি ব্যবহার করেন সেটা খলিফা হয়েছেন দুনিয়ার সম্মানটা পেয়েছেন সব দেওয়ার পরে উনার কি সব চলে গেছে না আর বড় আকারে পেয়েছেন ঠিক আসলে আল্লাহর জন্য দেওয়াটাই আমাদের কি হয় না আল্লাহ কৃপা হে বিল তুমি তোমাকে অবাবি বানিয়ে দেওয়া হয় আর আল্লাহর দিনের জন্য যদি কে অভাবী হইয়া ক্ষুদার্ত হইয়া পেটে পাথর বানা মরতে পারে হাঁসের গিয়া কি বলতে পারবে দেখো আল্লাহ রসুল পাথর যেতে ছিল আমিও আমার সংসারে আমার পাথর বেঁধেছে দুই অপ্ত আমি না খাইয়ে রয়েছি আমার সন্তান সন্তিকে না ইয়ামানের বাচ্চাগুলি রে দেখছেন কিছু ভিডিওতে ছবিগুলি খাদে কি অবস্থা এরই মুসলমানের সন্তান আমার আপনার সন্তান একবেলা একটা বিষ কীট না পাইলে এটার জন্য আমি কি ব্যস্ত হয়ে যায়। রাত রাখার জন্য কি করে আর ওরা বিষ কীট তো দূরের কথা কি হাডি সার শুকায় কি অবস্থা কোন অবস্থা হয়ে আমাদের চোখের সামনে কি জ্বর আল্লাহ এরপরেও যদি আমরা মনে করি যে আমাদের সামনে নাইসরিক হওয়ার এটা আসলে বিশাল বড় একটা ধোকা হয় আর আল্লাহ রব আলমিন এমন বানিয়ে দিয়েছেন যে যুদ্ধটা তো আসলে যুদ্ধ তো কাফের মোকাবেলায় একটা দল মুখোমুখি অবস্থায় করতেছে কিন্তু ওদেরকে টিকায় রাখার জন্য একটা বড় ব্যাকগ্রাউন্ড লাগে যুদ্ধকে না যে পাহাড়ের উচ্চ শিখর পাহাড়ের উঁচা চূড়া দেয় এটা হইলো কি যুদ্ধটা উঁচু অংশটা স্থাপনের জন্য নিচের একটা বিস্তৃত ভূমি লাগে না এই ভূমিটা না থাকলে উপরের অংশটা সেখানে থাকতে পারবে না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 আলহামদুল্লাহ আলহামদুল্লাহ সেই তুলনায় আমাদেরকে আল্লাপ আর অনেক দৃশ্য মানেছে অনেকে কিন্তু এই রাস্তাটা খুঁজে পাওয়াটাও তা আমাদের পাওয়ার পরে যদি আমরা পিছিয়ে থাকি বড় দুঃখজনক বিষয় আল্লাহ তালা আমাদেরকে কদর নিয়মতার যদর করার তোফিক দাম করলে খানি লাগে